আসসালামক বরহমবাত আলহামদুলিল রবিলাম ওসলাত ওসলাম রফিলম্বীমসলিন নবীন মহমিল ওসহাবি আজমাইন সময় দর্শক বিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমামর তহাবির বয়ান বর্ণনা যা বাংলা ভাষা ইমাম তহাবির আকিদা নামে বিখ্যাত এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে তিনি আল্লাহ তালা যে চয়ন করেছেন রাসুল হিসাবে নবী হিসাবে সে কথাটি উল্লেখ করেছেন আমরা তার ধারাবাহিক আলোচনায় বলেছিলাম যে নবী এবং রাসুলদেরকে আল্লাহ বিভিন্ন রকমের নিদর্শন দিয়ে তাদের কমের কাছে পাঠান আমাদের নবী মহম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা অনেক বেশি অনেক বেশি নির্দেশন দিয়েছেন তা তার বর্ণনা করে শেষ করা যাবে না কিন্তু আমরা সেগুলোকে যদি কোনো মৌলিক একটা একটা আলোচনা নিয়ে আসতে পারি তাহলে আমরা বলতে পারি যে ফর্মে নিয়ে আসলে সেটাকে আমরা আমরা বলছিলাম যে সেটাকে সাত ভাগে ভাগ করতে পারি অর্থাৎ আমরা সেটাকে তুলে ধরতে পারি প্রথমে বলেছিলাম যে এক নম্বর হচ্ছে যে সমস্ত যে সমস্ত সুসংবাদ পূর্বতী কিতাব সময় আসছে সেগুলো আমাদের নবী সম্পর্কে অনেক সুসংবাদ পূর্বর্তী কিতাব সময় আসছে পূর্বর্তী কিতাব মানে তাওরাজ ইঞ্জিল এগুলোতে আসছে সেগুলো আমরা তুলে ধরেছি বিভিন্ন বিভিন্ন পর্বে তারপর আমরা বলেছিলাম যে রসুল্লাহ নবীতে প্রমাণ হিসেবে রসুল আগমনের আগে অনেকগুলো ঘটনা ঘটে গেছে বিভিন্ন পুরে অনেকগুলো ঘটনা ঘটছে সেগুলো কিন্তু প্রমাণ করে যে তিনি নবী হিসেবে আসছেন এবং তা আল্লাহ তালা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন তারপরে আমরা আলোচনা করেছিলাম রসুল্লাহ সাল্লাম এমন কিছু নিদর্শন যেগুলো তার তিনি বলেছেন যা তা এমন ঘটনা যেগুলো घटे से यथास्था सत्य घटना हिसाब से उल्लेख तुम्हें आटना तरह समास समाकाश समय से घटनागुल सुंदर भाव तुम्हें अब किस घटना ছিল যা ভবিষ্যতে ঘটবে বলে তা যথার্থভাবে ভবিষ্যতে ঘটেছে এটা প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন এরপর আমরা দেখিয়েছি যে কিছু আর কিছু নিদর্শন রসল আসালাম ছিল যেগুলি তার সময় তার হাত দিয়ে ঘটেছে শুধু খবর নয় সংবাদ নয় বরং কার্য বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত যেগুলি রসল্লাহ আসলাম নবের প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলাম সেগুলি আমরা প্রায় দশটির মতো উদাহরণ দিয়েছিলাম গত বিভিন্ন পর্বে গতপূর্বে আমরা শুরু করেছিলাম যে রসুল্লাহামের যে পঞ্চম যে নিদর্শন তা হচ্ছে রসুলের নিজের যে নিজের যে চরিত্র যে চরিত্র সেটা তার চেহারা তার শরীর সুরত সিরত এবং তার সত্য কথা বলা এবং তার সত্য খবর দেওয়া সত্য সংবাদ দেয়া এবং সঠিক বিচার করা এ এসবই প্রমাণ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসুল ছিলেন তে আমরা উল্লেখ করেছিলাম যে এক সাহাবি তিনি আব্দুল আবদুল্লাহ সালাম রাত হুজিনী ইহুদি ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি যখন এসে দেখলেন যে মদিনে এসে দেখলেন যে মানুষ চৌদ্দ মদিনে আসলেন রসুল আসে মদিনে আসলেন এমন সময় তিনি চৌধুরী মানুষদের ধ্যাস দেখলেন মানুষরা আসল ধেয়ে তিনিও আসলেন মানুষরা আসে বলতেছিলেন যে রসুল আসে রসুল আসে তিনি এসে দেখলেন মুখের চেহারা দেখে বললেন যে তিনি যখন ইসলাম গ্রহণ করেননি তারপর তিনি তাকিয়ে দেখলেন যে এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা নয় এটা হলো আলোর চেহারা এটা সত্য দিনের চেহারা সত্য চেহারা তারপর তিনি সেটা দেখে ইসলাম গ্রহণ করলেন এটা প্রমাণ করে যে तार नूर छोदायत सबसे सत्यवादी चेहरा से मिथ्य चेहरा सत्यवादी चेहर स्थान ग्रहण कर द्वित आए प्रमाण हम गर्वे आलोचना शुरू कर द्वितीय प्रमानी রসোল্লা সাল্লাহ আসলামের মধ্যে তার শরীরে আল্লাহ তালা এমন একটি জিনিস দিয়েছেন যে জিনিসটি তার নবুতের প্রমাণ বহন করে তা হচ্ছে মহারে নবুতীটাকে বলা হয় নবুতের খাতেম নবুয়ের মহর ছিল রসুল্লাহ যা তার দুই কাদের মাঝখানে ছিল ইমাম বোখারি তার সনদ দিয়ে বর্ণনা করেন সাহেব থেকে যেম যে আমার খালা আমার খালা আমাকে নিয়ে নবী কাছে নিয়ে গেলেন ফক তার কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইনতি আমার এই বোনের ছেলেটি বোনের ছেলেটি অসুস্থ পানি ফান করলাম সুম্মা কুমতু তারপর দাঁড়ালাম খাল জহারে তার পিছে পিঠের পিছনে খা তুমি নবুতে বাই না কাঈ আমি তার দুই কাদের মাঝখানে নবুয়তের নবুতের যে খতম ছিল নবুতের যে सील सिल छोट के देख लाजला जान से ज पाखी डीमर मत एरक जिन छोड़ से देखते पेलम चढ़ाउर लोक छान से विभिन्न चड़ाइतरा फिर विभिन्न जगह बिक्री शेष पर्त मदीना एक लोकर का मदीना एक लोकर का बिक्री मदी का बिक्री से बोल যে বিভিন্ন শর্ত দিয়েছিল যদি কোন মুক্তি দেব এই ঘটনা তিনি উল্লেখ করেছেন হাদিস বর্ণনা করেছেন সালমান তিনি বলেন কুম তুমিন আবনায় আসা আমি পারসের নেতৃগোসের লোকদের সন্তান ছিলাম তারপর তিনি উল্লেখ করেছেন সেই ঘটনা শেষে আসছে এরকম ফান তলাক্তু তারপর উনি আরো দুন তো ওখরা আমাকে এমন অবস্থা আমি ছেড়ে দিয়েছি নিজেকে আমাকে এক জায়গায় উপরে উঠাচ্ছে এক জায়গায় নিয়ে আসে হাত্তা ইস্তারাত তারা বিক্রি করে দিল মদিনার এক মহিলা আমাকে ক্রয় করে নিল বা সামেত কুরনিয়া সাল্লাই তখন আমি শুনতে পেলাম তারা নবী সালাম কথা উল্লেখ করছে কানি জান তখনকার তখন জীবন যাত্রা ছিল অত্যন্ত কঠিন ফাকুল তুলাহা আমি তাকে বললাম সালমান ফারসি বলেন আমি মহিলাকে বললাম অর্থাৎ তার যে তাকে কিনেছিল ক্রয় করেছিল হাবিল হাবিমান আমাকে একটা দিনের জন্য দান করো একটা দিনের জন্য আমাকে একটা দিন দিন আমি দেখে আসি এই লোকটাকে রসুল্লাহ আসলাম দেখার তার উদ্দেশ্য মহিলা তাকে একটা দিন দিলেন যে দাও ফান তলাক্তু ফু হাতা বান্ফা বেড়তু আমি গেলাম মহিলার কাছ থেকে এবং কিছু লাকড়ি জোগাড় করে সেগুলি বিক্রি করলাম বিক্রি করে খাবার নিয়ে আসলাম বিয়ে সাল্লাহামের সামনে নিয়ে আসলাম তু বাই নিয়ে তার সামনে রাখলাম পকআলা হাজার বললেন এইগুলি কি কুলতু সদাকা আমি বলি এইগুলি সদাকা দিচ্ছি পক আলা সাবি কুলু তিনি তার সাথীদের বললেন তোমরা খেয়ে পেলো ওলা কোতে নিজে খেলেন না কুলতু না কওয়ালাত কালাত না কিছুদিন পর্যন্ত এটা দেখে আমি চলে গেলাম ইমান আনলাম আমি চলে গেলাম আমার যে মনীপ তার কাছে চলে গেলাম মহিলা আমার মহিলা মনীপকে বললাম আমাকে আরেকটি দিন দান করুন তিনি আমাকে আরেকটি দিন দান করলেন আমি সেই অনুসারে বের হলাম বের হয়ে কিছু লাকড়ি জোগাড় করলাম সেটা বাজারে বিক্রি করলাম সেখান থেকে কিছু খাবার তৈরি করলাম তৈরি করে এনে রসুলকে দিয়া বললাম যে হাদিয়া রসুল এটা হাদিয়া কি বললো হাদিয়া রসুল তখন সেখানে হাত দিয়ে খেলেন এবং স্বাভাবিকদের বললেন তোমরাও খাও বিসমিল্লা বলে খাও তখন আমি তার পিছনে হাঁটতে আরম্ভ করলাম রসুল বুঝতে পারলেন তার কাপড়ের নামিয়ে দিলেন তিনি নামিয়ে দেওয়ার পর আমি দেখতে পারলাম মহারেন্না বুয়া নবীতের মহার রসুলের পিঠে জলজল করে ভাসছে তখন আমি সাক্ষ্য দিলাম আমার সাদু আন্নাকে রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রসুল এ ছিল রসুল্লাহ শরীরের মধ্যেই একটি নিদর্শন যে নিদর্শন দিয়ে দেখেই তখনকার সময় যারা পূর্ববর্তী কিতাব সম্পর্কে তারা যারা জানত যারা অভিজ্ঞ ছিল যারা জ্ঞানী ছিল তারা বুঝতে পারতাম আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে নবী প্রেরিত হয়েছেন অনুরোপভাবে অনেকে আছে এটা ছিল তার শরীরের মধ্যে নিদর্শন চেহারার মধ্যে নিদর্শন যে বললাম তৃতীয় কিছু নিদর্শন তার কথা দিয়েই মানুষ বুঝতে পারতো যে তিনি সত্যবাদী তিনি সত্যবাদী মানুষ ছিলেন এর প্রমাণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি আবদুল্লাহ ইবনে আব্বাসহুমা থেকে বর্ণিত যে তিনি বলেন দেমা সালাবা আলব আনহু তিনি বলেন দমাদু তিনি আসলেন আসার পরে তিনি ছিলেন আজদের সানুয়া গোত্রের লোক এবং তিনি বিভিন্ন রকমের ঝাড়ফুঁক করতে পারতেন মক্কাবাসীরা তিনি মক্কায় আসে শুনতে পাইলেন মক্কাবাসীরা বলা বলি করছে যে এখানে একটা মোহাম্মদ একটা লোক আছে সে তার মধ্যে পাগলামিয়া আছে তো তিনি মনে মনে বললেন যে লোকটাকে যদি দেখি আমি যদি একটু উপকার করতে পারি তার খারাপ কি হয় তিনি চিন্তা করলেন তাকে আমি ভাবছি তাকে আমি ঝাড় ভোগ হয়তো আল্লাহ তাকে আমার হাতে শেফা দান করবেন এটা তিনি মনে করছেন যেহেতু মানুষ মনে করছিল যে তিনি আহ মানুষ তখন বলা বলি করছিল যে মোহাম্মদকে পাগলামি পেয়েছে তাকে জিনে পেয়েছে তাকে বিভিন্ন রকমের রোগ পেয়েছে ইত্যাদি ইত্যাদি তিনি মনে করছেন তাকে কোন ভালো কিছু কোনো কিছু ট্রিটমেন্ট করবেন মাধ্যমে এই জন্য তিনি বললেন ফালাকি তিনি এই জাতীয় কোন অসুখ হলে আমি সাধারণত ঝাড় করে থাকি ওইনাল্লাহফি আল্লাহ মানসাহ আল্লাহ তালা আমার হাত দিয়ে অনেককে সেবা দান করেন তুমি কি চাও আমার তোমার আপনার কোন আমি তুমি কি উপকার করি ফকাল রসুল তখন বললেন এরটুকু রসুল কথা শুরুতে ভূমিকা হিসেবে একটা ভূমিকা যে কোন কাজের ভূমিকা এটাকে বলা হয় হাজা এই খতবাতুল হাজা রসুল যখন এই খোদবাটা দিলেন এই খোদবাটা একটা জামের মানে খুদ্া এটা পরিপূর্ণ কথা আছে এর মধ্যে ব্যাখ্যা করতে অনেক সময় লাগে ব্যাখ্যা করছি না কিন্তু যখনই খোদবাটা দিলেন খোদ্বাদিয়ে আম্মা ভারত বললেন তারপর বললেন একথা শোনার পরেই হাউলা আমি কত গনকের কথা শুনেছি কত জাদুগরের কথা শুনেছি কত কত কবির কথা শুনেছি তোমার এই কলেমার মতো কোনো কথা আমি শুনি না কোনদিন সুতরাং আমি ইসলাম আমি আস হাত দেন আপনি আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করবো তখন তিনি হাত ধরে ইসলাম গ্রহণ করলেন ফকাল রসুল সাল ফকাল রসুল্লাহ সাল্লাম ওয়াই আলা কৌমিকা কাল ওয়ালা কৌমি রসুল্লাহ সাল্লাহাম তার কাউমের ও বায় হাত নিলেন যে তারাও ইসলাম গ্রহণ করবে এটা প্রমাণ করে যে কথা শুনে ইসলাম গ্রহণ করেছে কথা শুনে এবং এটা আল্লা পক্ষ থেকে আল্লাহ যে ন্যামত তিনি দুনিয়াতে দিয়েছেন নবত এবং রিসালত হিসেবে সেটা শুনেই তার অন্তরের ভিতরে প্রবেশ করল যে সত্য কথা এই আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন আফলাম ইয়াব্বারুল কাউলাম তারা কি চিন্তা করে না রসুল যে বাণী নিয়ে এসছেন এই বাণীতে নাকি তাদের কাছে এমন কিছু আসছে যা আসেনি পূর্ববর্তী লোকদের কাছে অর্থাৎ তারা চিন্তা করতো এই কিতাবের উপরে রসুল যা নিয়ে এসছেন যে বাণীর উপরে রসুলের বাণীর উপরে তাহলে তারা তো ইমান আনত তারপর আরো বলছেন আল্লাহ আমলাম রসুল লাহুম তারা কি না তারা তো চিনে যে তিনি সত্যবাদী তার কথা সুন্দর তার কথার বাণী সুন্দর তার কর্মকাণ্ড সুন্দর তার ব্যবহার সুন্দর আচার ব্যবহার করার যারা কাজ অবস্থা সম্পর্কে চিন্তা করবে তারা ইমান না এনে পারবে না তারা বিশ্বাস করতে বাধ্য হবে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন এই জন্য কোরআন করিম আল্লাহ তালা বলছেন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে তা এই বাণী আসতো চলে তা সেখানে তারা পরস্পর মত বিরোধী পরস্পর বিরোধী কন্ট্রাডিক্টরি অনেক কিছু পেত কিন্তু তারা কন্ট্রাক্টর কিছুই পায়নি কারণ এক আল্লাহর কাছ থেকে তা এসেছে এবং তা ছিল অত্যন্ত সুন্দর এবং তা ছিল সত্য ওতাম্মত ক্যালিমাতু রব্বিকা সিদ্ আদলা এই জন্য আল্লাহ তারা বলছেন তোমার রবের কালেমা সত্য সিদ্কান সত্য অর্থাৎ খবরের দিক থেকে সত্য ও আদেলান এবং বিচারের দিক থেকে এবং ইনসাফপূর্ণ সরিয়তের দিক থেকে তার কথা তারা শুনে ইসলাম গ্রহণ করছে কারণ তারা ছিল ইসলাম সেটা কারণ নবুতের বিচিত অনুরূপে রসুল্লাহম বিভিন্ন গুণগুণ দেখে অনেকে ইসলাম গ্রহণ করেছিল আমরা সেখানে কিছু গুণাগুণের কিছু উদাহরণ দিব যেমন রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে সমস্ত কর্মকাণ্ড রসুল্লাহ আসলাম পরিচালনা তার নবুতের আগে সেগুলো কি ছিল সেগুলো দেখে পরবর্তীতে বলেছিলেন আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না বরং আল্লাহ আপনাকে ইমা আপনি যা পেয়েছেন তা সত্য আপনার নবুত সত্য এটা রসোল্লা অনেক পরবর্তী যারা ইসলাম কর্ম তারা অনেকে সেটা বলেছিল আমরা তার প্রমাণ হিসেবে পাই দিলা দিয়াল হাদিস থেকে যেখানে এসেছে যে আউমা বুদিয়া হিসেবে সোভে যখনই তিনি কোন স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা রাতে রাতের সকালের স্বচ্ছতার মতো সেটা ফুটে উঠত অর্থাৎ যা দেখতেন রাতে স্বপ্ন দেখতেন দিনে তা ঘটে যেত এরকম ঘটত সোমবার সব বেবেলা খালা তারপর তিনি অবলম্বন পছন্দ করা হল তাকে তিন পছন্দ করতেন তারপর গায়ে হেরাতে তিনি ছিলেন সেখানে বিভিন্ন সময় থাকতে খাবার নিয়ে যেত খাদি জিহা তিনি আবার খাবার শেষ হইলে আবার আসতেন আবার সেখানে তিনি একাগিত অবলম্বন করতেন এমন সময় সেখানে তার কাছে আসলো জিবরিল এবং তাকে আল্লা দি খালাক শিখে তা নাজিল করলেন এমন অবস্থায় জিব্রিল যখন আসলেন জিব্রিল এসে প্রথমে বললেন এ করা জিবরিল এসে বললেন যে এ করা পড়ো রসুল্লাহাম বললেন মা আনা কার আমি তো পড়তে জানি না কলা আদানি আমাকে তিনি জোর করে ধরলেন বা এমন করে চেপে ধরলেন হাতটা বালাগামী নীল জেহাদ আমার কষ্ট হতে আরম্ভ করল সুম্মা আর সর ছেড়ে দিলেন সুম্মা ফকাল একরা বললেন পড়ো আমি আবার বললাম পড়তে জানি না বা আমাকে আবার চেপে ধরলেন আবার বললেন আবার তিনি চেপে ধরলেন আবার কষ্ট হলো তারপর তিনি ছেড়ে দিয়ে বললেন যে পড়ো আমি বললাম তো আমি তো পড়তে জানি না তারপর বললেন তিনি রসুল আসাম বললেন আমি তো পড়তে জানি না তারপর তিনি আবার তাকে চেপে ধরলেন এবং বললেন চেপে আমার কষ্ট হতে আরম্ভ করলো তারপর তিনি ছেড়ে দিয়ে বলেন ইকরা বিসমর রব্বিক আল্লাহ খালাক এক বিসম রিকাল্লা খালাকালাক আল ইন্সানা কালাকাল্লা আল্লাহুল কালাম আল্লাম আল ইনসান্লাম পড়ুন তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আপনাকে আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন তিনি যোগ থেকে অথবা আলাপ থেকে আপনার রব হচ্ছে সম্মানিত যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে মানুষ যা জানত না তা তাকে শিক্ষা দিয়েছেন এর এটা শুনে রসুল্লাহাম একটুই নাজির হয়েছিল প্রথমবার রসুল্লাহাম তা নিয়ে আসছেন তার অন্তর কাঁপছিল ভয়ে তিনি কম্পমান হচ্ছিলেন তিনি খাদিজা রাদি আল্লাহ আনহার কাছে এসে বললেন জাম মিলুনি জাম মিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা রাদি আনহা चादर दिए ढे दिल है एम समय तरह भय चले जािजाराजी रानो के विस्तारित घटना घूमे बोलें भय हम खास एन एफ सी যে আমার ভয় হচ্ছে আমি বোধহয় শেষ হয়ে যাব আমি আমার আসছে এরকম তিনি ভয় পেলেন খাদিজা আল্লাহ আলহা তখন যে কথাটি বলেছেন সেটাই আমাদের আজকের কথা মূল উদ্দেশ্য যে রসুল্লাহ সাল্লাহিস্লাম তার সিফা যে গুণাগুণ ছিল এই গুণাগুণকে প্রমাণ করে যে এটা কোন সাধারণ মানুষের গুণ অসাধারণ একজন মানুষের গুণ শাসির নবী এবং রাসুল হিসেবে তার গুণ সে গুণটি হচ্ছে তিনি বলেছিলেন খাদিজিয়ালদি আলহা তখন বলেছেন কাল্লা কখনো নয় আপনি আপনি খুশি হন করবেনা তাদেরকে বহন করে দেন ও তাকসিবুল মাদুম যাদের কিছু নাই তাদের জন্য আপনি খাবার ব্যবস্থা করে দেন তোরিদ দফা তকরিদ্য়েফা আপনি মেহমানদারে মেহমানদারি করেন ও তোর নাইলা নুল হক হক নষ্ট হলে সে হক উদ্ধারে আপনি প্রচেষ্টা চালান এই যে গুণগুলি সেখানে উল্লেখ করা হয়েছে এই গুণগুলি সবগুলি হচ্ছে নবুয়তের গুণ ভালো গুণ এগুলি কখনও কোনো খারাপ মানুষ দ্বারা হতে পারে না এবং যেহেতু এগুলি সবই ছিল একজন ব্যক্তিত্বে এবং এই ব্যক্তিত্ব পরবর্তী নবুতের কথা নিয়ে এসেছেন রসালত নিয়ে এসেছেন সুতরাং এগুলি সবই প্রমাণ করে যে এই ব্যক্তিটি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন ইনশাআল্লাহ আমরা তার আরও কিছু গুণাগুণ বর্ণনা করবো যেগুলি প্রমাণ করে যে রসুল্লাহাম পক্ষ থেকে নবী এবং প্রেরিত নবীম রাসুল ছিলেন ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুন ও আখর দল্লাকুমত